সাত নম্বর পয়েন্ট ইতিহাস থেকে এই নৈতিক শিক্ষা বা মোরাল লেসনগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে শুধুই আমরা শুরুতেই বলেছি যে শুধুমাত্র কিছু ঘটনা সম্পর্কে জানা এটা ইতিহাস অধ্যয়ন করার উদ্দেশ্য নয় বরং সময়ের সাথে সাথে মানব পরিবর্তন মানুষের আচরণের পরিবর্তন এবং আলাস মোহামতআ আল্লাহর নীতি সম্পর্কে জানা এটা হচ্ছে ইতিহাস অধ্যয়ন করার সঠিক পদ্ধতি কাজেই যখন আমরা ইতিহাসে পূর্বের জাতিদের ঘটনাগুলো সম্পর্কে জানব কিভাবে তারা অহংকার করেছে এবং সেই সেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের পতন হয়েছে আলসুফতালার আজাদ তাদেরকে পাকড়াও করেছে এবং যারা হকের অনুসরণ করেছে আলসুফ তালা তাদেরকে বিজয় দান করেছেন এই ঘটনাগুলো যখন আমরা জানবো আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে এটা মানুষদের কাছে প্রচার করতে হবে বা পৌঁছে দিতে হবে এবং এর জন্য আমাদের অন্তরে কোনোরূপ সংকীর্ণতা থাকা উচিত নয় দ্বিধা দ্বন্দ্ব অনুভব করা উচিত নয় কোনো ধরনের হীনমন্নতা কাজ করা উচিত নয় কেননা এটাই হচ্ছে বিশ্বাসীদের জন্য বা ইমানদারদের জন্য উপদেশ এবং সুরা আরফে আল্লাহমাল এই ঘটনাগুলো সম্পর্কে বলছেন এটি এমন একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারেন এবং আল্লাহ বলছেন যে অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোন রূপ সংকীর্ণ থাকা উচিত নয় এটি হচ্ছে বিশ্বাসীদের জন্য উপদেশ এবং আল্লাহ সুমতাল আরো বলছেন যে আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো এবং যদি উপদেশ গ্রহণ না করি তার পরিণতি কি আদস মহান বলছেন আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের কাছে আমার আজাব রাত্রিবেলায় পৌঁছেছে অথবা এমন সময়ে পৌঁছেছে যখন তারা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায় ছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মহামতালা বারবার আমাদেরকে উদ্বুদ্ধ করছেন পূর্বের জাতিগুলোর ঘটনাগুলো জানতে সেখান থেকে উপদেশ গ্রহণ করতে এবং যদি আমরা সেখান থেকে উপদেশগুলো গ্রহণ না করি তাহলে পূর্বের জাতিগুলোকে আল্লাহ মহামতালা যেভাবে ধ্বংস করে দিয়েছেন যেই সময়ে তারা হয়তো আজাবের সবচেয়ে কম প্রস্তুতিমূলক একটি অবস্থায় ছিল ঠিক সেভাবে অপ্রত্যাশিতভাবে আজাবে এসে যেভাবে তাদেরকে পাকড়া করেছে আমাদের উপর আল্লাহ না করুক এভাবে আজদাব চলে আসতে পারে সুতরাং আমরা এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করব এবং অপরকে এই বিষয়ে সাবধানবাণী পৌঁছে দেব আট নম্বর পয়েন্ট অনুপ্রেরণা এবং উৎসাহ উদ্দীপনার একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার বা রসদ হচ্ছে ইতিহাস ইতিহাসের ঘটনা এটা আমাদেরকে আমাদের হতাশা এবং নিষ্ক্রিয়তা থেকে মুক্তিদান করবে এবং আমরা সত্যিই বুঝতে সক্ষম হব যে সকাল বা প্রভাত অন্ধকার রাতে শেষে এই প্রভাত খুব বেশি দূরে নয় বনি শ্রেণীদের মধ্যে একটি ঘটনা কেলা সুমন্ত আল্লাহ উল্লেখ করেছেন সুরাবাতে বনীশ্রেলীদের মধ্যে ইমানদার ব্যক্তিরা জালুত এবং তার বাহিনীর মুখোমুখি হয়েছিল তালুতের নেতৃত্বে ইমানদার ব্যক্তিরা ছিল সংখ্যায় অল্প দুর্বল এবং তারা তাদের শত্রুদের বাহ্যিক শক্তি দেখে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল এবং তারা তাদের শত্রুদের বাহ্যিক শক্তি দেখে নিজেদের মধ্যে দুর্বলতা অনুভব করছিল কিন্তু কিছু মোমিন বাদে যারা তাদের আমিরের নেতৃত্বে অটল ছিলেন আনুগত্যে অটল ছিলেন এবং এই সমস্ত অটল থাকা অল্প কিছু মানুষেরা তাদের সাথীদেরকে ইতিহাসের সেই শিক্ষাটিকে বার বার স্মরণ করিয়ে দিচ্ছিলেন এবং তারা বলছিলেন কত ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহ বিরাট বাহিনীর মোকাবেলায় বিজয়ী হয়েছে আল্লাহ আহমেন্লা যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে একদিন তাদেরকে উপস্থিত হতে হবে তারা বারবার বলতে লাগলো কত সামান্য দলই তো বিরাট দলের মোকাবিলায় বিজয়ী হয়েছে আল্লাহর ইচ্ছায় আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথেই রয়েছেন সুতরাং ইতিহাসের এই ঘটনাগুলো যখন আমরা নিজেদের পরিস্থিতির সাথে মিলিয়ে দেখব অবশ্যই আমরা এখান থেকে অনুপ্রেরণা লাভ করতে পারব ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাস নবতকে সত্যায়ন করেছে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী তার উন্মতের পথ নির্দেশনা হিসেবে রেখে গিয়েছেন রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তুর্কিদের সাথে যুদ্ধ করছি যারা দৈহিক ভাবে যাদের গঠন চ্যাপটা নাগ বিশিষ্ট এবং যারা পশুমি জুতা পরিধান করে এই ধরনের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট ভাবে আল্লাহ রাসুলাম উল্লেখ করে জানিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে যুদ্ধ না করছি ততক্ষণ পর্যন্ত কে আমত হবে না এবং আমরা দেখতে পাই ইংরেজি বারোশো থেকে তেরোশো সালের মধ্যে এই সমস্ত লোকদের সাথে মুসলিমদের যুদ্ধ হয়েছে ইতিহাস নবুয়তের সত্যায়নকারী বা ইতিহাস নবুয়াত সত্যায়ন করেছে রাসুল্লাহলাম বলেছেন আমরা পারস্য সাম্রাজ্য বিজয় করব পারস্য সাম্রাজ্য বিজয়ী হয়েছে একইভাবে রাষ্ট্রদুল্লা সাল্লাম বলেছেন যে রোমান সাম্রাজ্য এটা মুসলিমরা বিজয়ী করবে এবং রোমান সাম্রাজ্যের বড় অংশ মুসলিমরা বিজয় করেছে বর্তমান তুরস্ক বা টার্কি এটা মুসলিমরা বিজয়ী করেছে এবং এটা অতীতে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং তাদের সেই শহর রোম শহর এবং কনস্ট্যান্টিনোপোল এই দুইটি সম্পর্কে রাষ্ট্রদুল্লাহ সাল্লামের কাছে জানতে যাওয়া হয়েছিল যে কোনটি মুসলিমরা প্রথমে বিজয় করবে আল্লাহ রসুল্লাহ আসালাম বলেছেন কনস্টান্টিনোপোল এই শহরটি প্রথমে মুসলিমরা বিজয় করবে যার আহ তিন দিকে সমুদ্র এবং একদিকে স্থলভাগ তাহলে দেখুন যে প্রায় আটশো বছর পর রাসুল্লাহ সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর প্রায় আটশো বছর পর ইংরেজি ইংরেজি চোদ্দশো সালে সুলতান মুহাম্মদ আলী ফাতেহ তিনি এই কনস্টান্টিনোপোল শহরকে বিজয়ী করলেন এবং এই বাহিনী সম্পর্কে এবং এই বাহিনীর আমির মুহম্মদ আলী ফাতেহ তার সম্পর্কে আল্লাহ রসুল্লাহলাম হাদিসে ভবিষ্যৎবাণী করে জানিয়ে গিয়েছিলেন তিনি বলেছেন ফানি ইমাল আমিরু আমিরুহা ফানি ইমাল জাইশু জাইশুহা সেই আমির কত উত্তম আমির এবং সেই জয়শ জাইশ বা সেই সৈন্যবাহিনী কত উত্তম সৈন্যবাহিনী ফানি ইমাল আমিরু আমিরুহা ফানি ইমাল জাইশু জাইসুহা এবং সুলতান মোহাম্মদ আলী ফাতে যখন তিনি তার কর্মসূচিকে ঠিক করে নিচ্ছিলেন কনস্টান্টিনোপোলের মতো এত দুর্ভেদ্য একটি শহরকে যখন তিনি জয় করার জন্য বাহিনী গঠন করেছিলেন সেই বাহিনীকে তিনি অনুপ্রেরণা দান করছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে তাহলে দেখুন যে গতকালের সেই ভবিষ্যৎবাণী সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী ইতিহাসে সত্য প্রমাণিত হয়েছে ইতিহাস নবাদকে সত্যায়ন করেছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের ভবিষ্যতের কর্মসূচি ঠিক করার জন্য জানা প্রয়োজন বর্তমানকে বুঝতে হলে অতি জানা প্রয়োজন একইভাবে ভবিষ্যৎকে জানতে ভবিষ্যতের জন্য কাজ করতেও আমাদেরকে অতীত ইতিহাস জানতে হবে এবং সেখান থেকে আমাদেরকে অনুপ্রেরণা এবং উদ্দীপনা উৎসাহ গ্রহণ করতে হবে বিশেষ করে যখন আমরা এমন একটি পরিবেশে বসবাস করছি যখন মুসলিম দেশের মুসলিম ভূমির সরকারগুলো অমুসলিমদের কর্মসূচি এবং এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে উম্মার সাথে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করছে এটা নিঃসন্দেহে খুবই হতাশাজনক একটি পরিস্থিতি কিন্তু নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনুপ্রেরণা এবং উদ্দীপনার এক বিশাল ভাণ্ডার এবং অতীতে যেভাবে এই সমস্ত আহ শাসকদের ধ্বংস হয়েছে তাদের ভবিষ্যৎ পরিণতিও আমরা দেখতে পাবো উদাহরণস্বরূপ আমরা একজন ব্যক্তির কথা এখন ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি যিনি হচ্ছেন কামাল আতা তার ভূমিকা সম্পর্কে আমরা কিছুটা জানবো ফিরাউন এবং কারুন এই সমস্ত ব্যক্তিদের আমরা জানি। কামাল তুর্কের ভূমিকা এবং তার পরিণতি সম্পর্কে আসুন কিছুটা জেনে নেওয়া যাক এই শতাব্দীতে জিহাদের পুনর্জাগরণকারী শেখ আবদুল্লাহ আজম রাহিম আল্লাহ তিনি তার বই পাশ্চাত্যের ইসলাম বিরোধী ষড়যন্ত্র এই বইটির ১৯ নম্বর পৃষ্ঠায় মোস্তফা কামাল আতাতুর্কের পরিণতি এবং তার কর্মকাণ্ড সম্পর্কে উপস্থাপন করেছেন পশ্চিমারা মোস্তফা কামাল আতাতুর্কের মাধ্যমে ইসলামের সাথে প্রকাশ্যে যুদ্ধে অবতীর্ণ হয় মোস্তফা কামাল সেই দিন দম্ভ ভরে খেলাফত বিলুপ্তির ঘোষণা দেয় খলিফা এবং তার সভাসদকে ইসলাম্বুল এবং তুরস্ক থেকে বের করে দেয় ইসলামের প্রতীক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরবি ভাষায় আজান দেওয়া নিষিদ্ধ করে আরবির এবং ওরুণা পড়া মহিলাদের কাছ থেকে তাদের হিজাব এবং ওরুণা ছিনিয়ে নিয়ে যেত এমনকি ছিঁড়েও ফেলত হজ নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং এই নিষেধ ২৪ বছর বলবৎ থাকে তুরস্কের লোকেরা হজ করার অনুমতি পায় উনিশশো ছেচল্লিশের পর শেখ আবদুল্লা আজ রাহে তিনি বলছেন অর্থাৎ মুসলমান তুর্কিদের অন্তরে ইসলামের অনুভূতি আছে কিনা আমেরিকা সেটা পরীক্ষা করে দেখার পর তিনি আরো বলছেন মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করা হল টার্কি বা তুরস্কের সবচেয়ে বড় সর্ববৃহৎ এবং সবচেয়ে অধিক সুন্দর মসজিদ আয়াসুফিয়াকে সুফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করা হয় এমন কি তাতে সালাদ নিষিদ্ধ ঘোষিত হয় এই মসজিদ পৃথিবীতে ইসলামী স্থাপত্য করার অন্যতম উপহার বলে বিবেচিত হত। এখনো পর্যন্ত অর্থাৎ শেখ আবদুল্লা আজম যখন এই বইটি লিখেছিলেন সেই সময় পর্যন্ত সেই মসজিদে সালাদ নিষিদ্ধ এটাকে পূর্বের বাঘ পূজারী বাঘের উপাসনাকারী তুর্কিদের মাথার খুলি এবং হাড্ডি সংরক্ষণের জন্য সেই মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে মোস্তফা কামাল আলেমদের এক মহাসমাবেশের আহ্বান করে তাদের কাছে রাষ্ট্র থেকে দিনকে পৃথকীকরণ এবং খিলাফা বিলুপ্তির বিষয়টি পেশ করেন আলিমগঞ্জ তার এই প্রত্যাখ্যান করে ফলে সে তাদের যাকে পায় হত্যা করে এবং যারা পালিয়ে যেতে সক্ষম হয় তারা তো পালিয়ে গেল ইসলামের প্রতি তার এই শত্রুতা যারা দিনকে উপলব্ধি করে তাদের সামনে সুস্পষ্ট থাকে সে বাস্তবে এই দিনকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন রাখে এবং জামাতের সালাত পড়ার পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে এখানে দেখুন যে মোস্তফা কামাল আতাতুর্কের এই ভূমিকা আমাদের বাংলাদেশের অধিকাংশ লোক মুসলিম নব্বই ভাগ লোক মুসলিম অর্থ আমাদের দেশের রাজপথে একটি সড়কের এভিনিউ নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক এভিনিউ এটা আসলে কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে সমস্ত গাদ্দার শাসকেরা অতীতে মুসলিমদের সাথে গাদ্দারি করেছে তাদের কপি বা তাদের প্রতিনিধিরা বর্তমানে আমাদের দেশেও অবস্থান করছে এবং এই কারণে তারা মুসলিমদের দেশে এরকম ইসলাম বিদ্বেষী ব্যক্তিদের নামে রাজপথ বা সড়কের নামকরণ করেছে কামাল আতাতুর্ক এভিনিউ সুতরাং এই ঘটনাগুলো থেকে আসলে হতাশ কিছু নেই কেননা এগুলো নতুন কিছু নয় ইতিহাসে এই ঘটনাগুলো বারবার ঘটেছে এবং তাদের পরিণতিও একই সাদ্দাম গাদ্দাফি তারা এখন কোথায় তারা তাদের অতীতের দোস্তদের হাতে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছে এবং কামাল আতাতুর্কের ক্ষেত্রে আসন দেখি শাহেক আবদুল্লাহ আজাম তার বই থেকে আমরা বলছিলাম আতাতুর্কের পরিণতি জীবনের শেষ দিকে কামাল আতাতুর্কের কর্মকাণ্ড এতটাই ব্যাপরোয়া হয়েছিল যে সে তার মুষ্টি দিয়ে আসমানের দিকে ইঙ্গিত করে আল্লাহকে হুমকি ছিল। কিন্তু আল্লাহ তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছিলেন তাকে বিভিন্ন রোগে আক্রান্ত যার ফলে ওজন কেজি থেকে ৪৮ কেজিতে এসে পৌঁছায় সে যন্ত্রণার তীব্রতার কারণে দুলমা বাগজায় একটি স্থান সেখানে কুকুরের মতো চিৎকার করতে থাকতো দুলমা বাগজা ইস্তাম্বুলের একটি সমুদ্রতীর বিলাসবহুল অবকাশ কেন্দ্র এবং তার এই চিৎকার আওয়াজ জাতিকে কেউ শুনতে না পারে সেই জন্য সেখানে একটি স্টিমার নিয়ে এসে রাখা হলো স্টিমারের আওয়াজ তাদের সেই দেবতার মতো পূজনীয় প্রেসিডেন্টের চিৎকারকে চাপা দিত আওয়াজকে চাপা দিয়ে রাখতো এই কামালকেই পশ্চিমারা আতাতুর্ক এবং ধূসর বাঘ নামে উপাধিদান করেছিল আতাতুর্ক মানে তুর্কিদের পিতা এবং ধূসর বাঘ তুর্কিদের চাহিলি যুগে যখন ইসলাম পূর্বে যুগে সেই সময় তাদের তারা এই বাঘের পূজা করত তুর্কিদের উপাস্য ছিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শুধু একজন কামাল আতাতুর্ক নয় প্রতিটি মুসলিম ভূমিতে যারা শাসকের আসনে বসে আছে তারা মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করেছে এবং প্রতিটি দেশে একজন করে কামাল আতাতুর্ক বসে আছে কিন্তু যদি তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে তারা বুঝতে পারত কামাল আতাতুর্কের যে কঠিন পরিণতি হয়েছে সেই পরিণতিও তাদের জন্য অপেক্ষা করছে এবং এই পরিণতি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে সাদ্দাম গাদ্দাফি এবং আরব বিশ্বের নেতাদের পরিণতি সম্পর্কে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সুতরাং মুসলিম থেকে সব সময় শত্রুদের তারা পরিবেষ্টিতে থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক এবং নিঃসন্দেহে এটা ভীষণ সংকটময় একটা পরিস্থিতি কিন্তু একজন ঐতিহাসিকের চোখে যিনি ইতিহাসের পট সম্পর্কে জানেন ইতিহাসের ধারা সম্পর্কে জানেন তার দৃষ্টিতে বর্তমানে এই ঘটনাগুলো কিছুই নতুন নয় হতাশ হওয়ার কিছুই নেই বরং এই ফিতনা এবং পরীক্ষার মাধ্যমে এটা আলোচনা তেলার মহাপরিকল্পনার একটি অংশ মাত্র যার মাধ্যমে তিনি এই উম্মাহকে এবং ইসলামের সম্মান ইসলামের মেসেজকে ইসলামের বার্তাকে আরও নতুন সমীহ জাগান উচ্চতায় নিয়ে যেতে চান অর্থাৎ ইসলামের বিজয় হবেই আমি ইসলামের পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি কিন্তু আমি যদি ইসলামের পক্ষে না থাকি নিঃসন্দেহে আমি হব পরাজিত সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে ইসলামের ইতিহাস শিক্ষা করা এবং কোরআনের দৃষ্টিতে ইতিহাসকে পর্যালোচনা করা মূল্যায়ন করা এটার অন্যতম একটি ইউনিক বিষয় হচ্ছে আপনি এই ঘটনাগুলো থেকে একটি ইনসাইট বা অন্তর্দৃষ্টি লাভ করবেন নৈতিক এবং আধ্যাত্মিক রসদ লাভ করবেন আমরা দেখতে পাই আধুনিক ঐতিহাসিকগণ বা আধুনিক বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত ঐতিহাসিকগণ তারা যখন ইতিহাসের বিভিন্ন দিকের উপর গুরুত্ব আরোপ করেন সেগুলিকে বিচার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন জাতির উত্থান পতনকে নিজেদের মতো করে তার ব্যাখ্যা করেন প্রত্যেকে নিজ নিজ মতবাদ অবস্থান এবং বিশ্বাসের ভিত্তিতে সেগুলোর ব্যাখ্যা প্রদান করেন কিন্তু কুরআন যখন সেই ঘটনাগুলোকে বর্ণনা করে সেইগুলোকে ব্যাখ্যা করে তখন আমরা দেখতে পাই সেগুলো আমাদের জন্য নৈতিক এবং আধ্যাত্মিক রসদ আমাদেরকে যোগান দেয় অর্থাৎ সহজ কথায় আল্লাহ সুমনত আমাদেরকে আদেশ করছেন যেন আমরা প্রথমে সেই বিগত জাতিসমূহের ঘটনাগুলোর পর্যালোচনা করার সময় তাদের নৈতিক অবস্থানকে প্রথমে পর্যবেক্ষণ করি সুরা সুরা তিরিশ নম্বরে এক আল্লাহ সুমনাদা বলছেন তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ আপত্তিত হয় সেটা তোমাদের কর্মের ফল বা তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ আসে সেটা তোমাদের কর্মের ফল এবং তিনি তোমাদের অনেক গুণা ক্ষমা করে দেন অর্থাৎ আলোসম্লা বলছিলেন যে অনেক গুণা সত্ত্বেও আলোসম্লা অনেক গুণা ক্ষমা করে দেওয়া সত্ত্বেও আমাদের উপর যে সমস্ত বিপদ আসে এটা আমাদের কাজের একটা ফলাফল কৃতকর্মের ফলাফল উদাহরণস্বরূপ একটি জাতির পতন সভ্যতার পতন তাদের ধ্বংস হওয়া এর প্রাথমিক কারণ হিসেবে যেন আমরা কখনোই অর্থনৈতিক ব্যর্থতাকে দায়ী না করে থাকি যেটা সেকুলার ঐতিহাসিকরা প্রাথমিক কারণ হিসেবে নিয়ে আসতে পারেন বরং আমরা দেখব তাদের নৈতিক এবং আধ্যাত্মিক ব্যর্থতা যার অভাবে তারা সঠিকভাবে অর্থনৈতিক সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তারা আদল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে অর্থনৈতিক বিচার এবং ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারেনি এই কারণে তারা সঠিক বিশ্বাস ইমান থেকে আল্লাহর আনুগত্য থেকে পশ্চাদপদ হয়েছিল আল্লাহ সুন্দর তাল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এটা হচ্ছে কোরআনই দৃষ্টিতে ইতিহাসটির দিকে তাকানোর ফলাফল অন্তর্দৃষ্টি লাভ করা যেমন সোভিয়েত ইউনিয়ন যখন তারা তাদের চূড়ান্ত ক্ষমতার দম্ভ এবং অহংকারের পর্যায়ে চলে গিয়েছিল তারা আফগানিস্তানকে আক্রমণ করলো। পরবর্তীতে আমরা দেখতে পাই এই যুদ্ধের পর কিভাবে তারা দেউলিয়া হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো মুসলিম ভূমি যেগুলো তারা দখল করে নিয়েছিল সেগুলো পৃথক হয়ে গেল এখানে অর্থনৈতিক ব্যর্থতা মূল কারণ নয় বরং আল্লাহ সোহামতাল্লাহর বিরুদ্ধে আল্লা দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এটা হচ্ছে মূল কারণ ছিল যেমন বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং তার দোসরা একইভাবে ভূমি আফগানিস্তানে যুদ্ধে লিপ্ত আছে কিন্তু তাদের পরিণতি কি হবে তারা তাদের ক্ষমতার অহংকারের কারণে বলেছিল যে আফগানিস্তানে আমরা বোমাবর্ষণ করে তাদেরকে প্রস্তুর যুগে পাঠিয়ে দেব কিন্তু সময়ই বলে দিচ্ছে কারা এখন সেখানে বিজয়ী এবং বর্তমানে আমেরিকা এবং ইউরোপের সেই দেশগুলো ভয়াবহ অর্থনৈতিক সংকট অতিক্রম করছে এবং এই অর্থনৈতিক মন্দা সংকট সম্পর্কে আলেমরা সংকট চলে আসার আগেই তারা বলছিলেন কিন্তু কিভাবে তারা এটা সম্পর্কে জানতে পারলেন মুসলিম অর্থনৈতিক যে হবে সেই সম্পর্কে তারা কিভাবে জানতে পারলেন অর্থনৈতিক সূত্র থেকে তারা জানতে পেরেছেন কুরআন থেকে আলাস বলেছেন নিঃসন্দেহে যে সমস্ত লোক কাফের তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে তারা আল্লাহর দিনে বাথা দান করতে পারে। আল্লাহলা বলছেন যে বস্তু তো তারা তো আরো ব্যয় করবে আরও ব্যয় করবে আরো ব্যয় করবে এবং শেষ পর্যন্ত এবং যারা জাহান্ন দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে দুদক্ষের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে সুর আনফালের এই আয়তে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তাদের এই অর্থনৈতিক দম্ভ অহংকার এই কারণে তারা আল্লাহর দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য প্রচুর পরিমাণ ধন সম্পত্তি ব্যয় করবে এবং এটা ব্যয় করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা চূড়ান্ত পরাজিত হয় এবং শেষ পর্যন্ত এটা তাদের আফসোস এবং অনুশোচনের কারণ হবে অর্থাৎ তাদের কৃতকর্মের বদলা আল্লা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এটা তাদের অর্থনৈতিক পতনের কারণ যার ফলে তাদের সভ্যতা বা তাদের সেই ক্ষমতা তাদের সেই দম্ব তাদের সেই জাতি তারা ধ্বংস হয়ে যাচ্ছে এটা হচ্ছে কুরআনের মাধ্যমে ইতিহাস দেখার একটি উপকার যদি জনপদের অধিবাসীরা ইমান আন্ত পরহেজগারি অবলম্বন করত তাহলে আমি তাদের প্রতি আসমানের এবং জমিনের সমস্ত নিয়ামতকে উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদেরকে পাকরাও করেছি তাদের কৃতকর্মের বদলাতে দশ নম্বর পয়েন্ট ইতিহাস সম্পর্কে জানলে আমরা নিজেদের মধ্যে সহনশীলতা এবং ধৈর্য বৃদ্ধি করতে পারবো ইতিহাসের একটা পর্যায়ে আমরা দেখতে পাই যখন মুসলিমদের মধ্যে বিভিন্ন কারণে বিভক্তি সৃষ্টি হলো সেই সময়ে এটা কোনো ভালো পরিণতি বই আনেনি বরং ইসলামের শত্রুরা সেটাকে কাজে লাগিয়েছে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইতিহাসের এই ঘটনাগুলো সম্পর্কে জানা এটা নিজেদের পারস্পরিক সহনশীলতা এবং ধৈর্যকে বৃদ্ধি করবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সম্পর্কে আমরা জানি ঔরঙ্গজেবের সময়ে উজবেকিস্তান থেকে আব্দুল আজিজের নেতৃত্বে একটি সেনাবাহিনী এসেছিল ঔরঙ্গজেব তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন যখন মাঘরিবের সালাতের সময় এসে উপস্থিত হলো ঔরঙ্গজেব যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে তিনি সালাত আদায় করতে শুরু করলেন এবং এই দৃশ্যটি আব্দুল আজিজ যিনি উজবেকিস্তান থেকে এসেছিলেন তার মনে ব্যাপক প্রভাব বিস্তার করলো আসলে আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি কাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার কথা এবং সেখানে যুদ্ধের সমাপ্তি ইতিহাসের এই ঘটনা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে পারস্পরিক সহনশীলতা এবং ধৈর্যকে বৃদ্ধি করার জন্য সালাহিন আইউবি রাহিমাউল্লা তিনি যেই সময়ে অবস্থান করছিলেন সেই সময় মুসলিমদের মধ্যে বিভক্তি প্রকট আকারে দেখা যাচ্ছিল এবং এমনকি প্রত্যেকটি ছোটো ছোটো শহরের আমির তারা নিজেদেরকে সুলতান বলে দাবি করছিলেন অনেকে নিজেদেরকে খলিফা বলে দাবি করছিলেন অথচ সালাহিন আইউব রাহিমাউল্লাহ তিনি সেই সময় পর্যন্ত আব্বাসীয় খিলাফার আনুগত্য ছিলেন এবং বিশাল একটি ভূমি নিজের তিনি আমির ছিলেন বা সুলতান ছিলেন তার অধীনে থাকার পরও তিনি নিজেকে খলিফা ফলের দাবি করেননি তুর্কি সুলতান বায়েজিদ ইলদিরিম। তিনি মুসলিমদের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াই বা দ্বন্দ্বকে ঘৃণা করতেন এবং সব সময় তিনি ইউরোপের দিকে ইসলামকে বিস্তার করার জন্য জিহাদে লিপ্ত থাকতেন এবং ঐতিহাসিকরা মন্তব্য করেছেন যদি সদ্য মুসলিম হওয়া মধ্য এশিয়ার দেশগুলো তাকে পেছন থেকে আক্রমণ না করত সেন্ট্রাল এশিয়ার সেই মোগল মঙ্গলদের মাধ্যমে যে ভূমিগুলোতে পরবর্তীতে কিছু কিছু ভূমি তারা ইসলাম গ্রহণ করে ইসলাম মাত্র বুঝতে শিখেছিল সেই সমস্ত মধ্য এশিয়ার দেশগুলো যদি তারা পেছন থেকে তুর্কি সুলতান বায়েজিদ ইলদিরিমের ভূমিকে আক্রমণ না করতো তাকে বাধা না দিত তাহলে ঐতিহাসিকরা মন্তব্য করেছেন পুরো ইউরোপ ইসলামে চলে আসতো এবং আমরা দেখতে পাই অস্ট্রিয়া এবং হাঙ্গেরি বসনিয়া এ সমস্ত ভূমিতে ইসলাম প্রচারিত হয়েছে এবং তারা সেই সময়ে জিজিয়া দিয়ে তুর্কি সুলতানদের বা তুর্কি খিলাফার অনুগত ছিল এবং আমরা আরও দেখতে পাই যে স্পেন পারস্পরিক বিভক্তির কারণে কিভাবে মুসলমানদের হাত ছাড়া হয়ে গিয়েছিল সুতরাং ইতিহাস আমাদেরকে সহনশীলতা এবং ধৈর্য সম্পর্কে শিক্ষাদান করে এগারো নম্বর পয়েন্ট ইতিহাসের বেশ কয়েকজন মহানায়ক সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমাদের আলোচনায় উল্লেখ করেছি হিরো প্রত্যেক মানুষ একজন মহানায়ককে খুঁজে তার আদলে নিজেকে গড়ে তোলার জন্য রোল মডেল নিঃসন্দেহে আমাদের রোল মডেল হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাম পরবর্তীতে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসুল সাল্লাহামকে অনুসরণ করেছেন তারা হচ্ছেন সাহাবি তাবেই তাবে তাবি এবং তার পরবর্তী সলেহিন সিদ্দিক সুহাদা এই সমস্ত ব্যক্তিবর্গ এই সমস্ত ব্যক্তিদের মধ্যে আমাদেরকে নিজেদের হিরোদের খুঁজে বের করতে হবে যারা আল্লাহ রসুলামকে অনুসরণ করেছেন এই হিরো ইতিহাসের মহানায়ক আমরা তাদেরকে ভালোবাসি তারা ইসলামের জন্য কাজ করেছেন আমরাও তাদের মতো হতে চাই কিন্তু যদি আমরা তাদের সম্পর্কে কোনো তথ্য না জানি শুধুমাত্র তাদের নামগুলো আমাদেরকে অনুপ্রেরণা দান করবে না আমরা হয়তো একটি বক্তব্য শুনলাম যেখানে বক্তা আমাদেরকে বলছেন আমাদেরকে আবার বিন বিন এবং জিয়াদের সালাহুদ্দিন আইউবি ঝাপিয়ে পড়তে হবে কিন্তু সালাহিন আইউবি কে আমরা জানি না তারিক বিন জিয়াদ কে কোথায় তিনি যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে তার লিগেসি বা তার নীতি কি ছিল মোহাম্মদ বিন কাসিম কে তার সম্পর্কে আমরা জানি না সেই ক্ষেত্রে এই শুধু নামগুলো আমাদেরকে কোনো অনুপ্রেরণা দান করবে না ইতিহাসের এই মহানায়কদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং নিজেদের নতুন প্রজন্মের মধ্যে নতুন জেনারেশনের মধ্যে এই ইতিহাসের মহানায়কদের সম্পর্কে ভালোবাসার সৃষ্টি করে দিতে হবে যেন তারা তাদের মতো হতে চায় এবং ইতিহাস না জানলে আমরা আত্মভোলা আত্মপরিতহীন একটি জাতিতে পরিণত হবো খাদ্য যেভাবে আমাদের দেহকে গঠন করে পুষ্টি যোগায় ঠিক তেমনিভাবে ইতিহাস আমাদের মানসিকতাকে গঠন করে আমাদের আইডিয়া ধারণা সেন্টিমেন্ট আবেগ পছন্দ সংক্ষেপে যা কিছু নিয়ে একজন মানুষ অর্থাৎ তার মানসিকতা এর সবকিছু আসলে আমরা দেখতে পাই একজন মানুষের অতীত অভিজ্ঞতার একটা প্রতিফলন প্রত্যেকটা মানুষ তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠে কাজে একজন ব্যক্তি কিংবা জনতা প্রতিষ্ঠান কিংবা জাতি তাদের সবারই নিজস্ব পরিচিতি বা আচরণ তারা খুঁজে পায় ইতিহাস থেকে আমরা কে কোথা থেকে এসেছি আমাদের কোথায় থাকার কথা এগুলো আমরা না জানলে কিছুই মানুষ হিসেবে নিজেকে জানতে পারবো না ইতিহাস না জানলে আমরা আত্মভোলা হয়ে পড়ব আমাদের কোনো পরিচয় থাকবে না মর্যাদা থাকবে না নিজস্ব কোনো অবস্থান থাকবে না স্রোত যেদিকে যায় যাব। একটা জাহাজ যদি মাছ সমুদ্রে এসে না জানে তার গন্তব্য কোথায় একজন পথিক যদি পথের না জানে সে কোথার থেকে এসেছে কোন বন্দর থেকে কোন পথ থেকে এসেছে তাহলে সে এটাও জানে না তাকে কোথায় যেতে হবে একটা জাহাজের জন্য একজন ব্যক্তির জন্য সেটা যেরকম বিপর্যয়ের কারণ ঠিক তেমনি ভাবে একটা জাতির জন্য এটা আরো বড় বিপর্যয়ের কারণ সেখানে সেই জাতির কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য নেই শুধুমাত্র টিকে থাকা একইভাবে আমরা ইতিহাস না জানার কারণে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে না জানার কারণে আমরা হয়ে গেছি লক্ষ্যহীন উদ্দেশ্যহীন একটি জাতি যেটা একজন মুসলিম কিছুতেই হতে পারে না একজন মুসলিমের জীবন কিছুতেই লক্ষ্যহীন উদ্দেশ্যহীন হতে পারে না মুসলিম মানেই হচ্ছে আমার একজন ব্যক্তি যার একটি সুনির্দিষ্ট মিশন আছে যা তাকে পূর্ণ করতেই হবে আত্মভোলা জাতি কিছুতেই সেই মিশন পূরণ করতে পারে না তারা জানে না যে তাদের পূর্বপুরুষরা কি মিশন তাদের সামনে রেখে গেছেন কী নীতি রেখে গেছেন এবং নিজেদের পরিচিতি ভুলে যাওয়া আল্লাহ কুরআনে এটাকে শাস্তির কারণ হিসেবে বর্ণনা করেছেন আল্লাহ সুরা হাসে বলছেন তোমরা তাদের মত হই না যারা আল্লাহ তহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন এবং তারাই অবাধ্য তারাই অবাধ্য এবং আমরা কারা এটা যারা জানে না যারা নিজেদের অতীতকে ভুলে যায় তারা ভবিষ্যতের করণীয় সম্পর্কেও জানে না এবং এই বিষয়টা মানুষকে একটি আত্মপ্রবঞ্চনার দিকে অহংকারের দিকে নিয়ে যায় আলাসভাতালা সবসময় আমরা দেখতে পাই কোরআনের বিভিন্ন স্থানে মানুষকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন কিভাবে মানুষের সৃষ্টি কোন অবস্থা থেকে মানুষ বর্তমান অবস্থায় এসেছিল নিজের অতীত সম্পর্কে মানুষকে আলসু মহাতাল্লা স্মরণ করে দিচ্ছেন এবং একইভাবে আলুসু মহাম তাল্লাহ ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছেন কিভাবে বিভিন্ন জাতিকে অবাধ্যতার কারণে তাদের কুপোরের কারণে অহংকারের কারণে আলুসু মোহামতাল্লা পাক করেছেন আলুসু মহা বলেছেন যে মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সে কি স্কলিত বীর্য ছিল না অতঃ্পর সে ছিল রক্তপিণ্ড অতঃপর আলাদা তাকে সৃষ্টি করেছেন এবং সুবিনিস্ত করেছেন এবং আলুসুমতাল্লাও বলছেন যে মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না এই অতীত সম্পর্কে জানা মানুষকে বিনিয়োগ করতে সাহায্য করে আলস মহতলা বলছেন মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি সামান্য পানি থেকে অতঃপর সে হয়ে গেল প্রকাশ্য বাগ বাগবিতণ্ডাকারী সুতরাং আমাদের আলোচনাকে যদি আমরা সংক্ষেপে আরেকবার পর্যালোচনা করি বা মূল পয়েন্টগুলো যদি আমরা আরেকবার উল্লেখ করতে চাই আমরা সংক্ষেপে বলতে চাচ্ছি যে ইতিহাসের মাধ্যমে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের আইডেন্টি পরিচয় যারা ইতিহাসের মহানায়কদেরকে চিনে না জানে না তারা ভবিষ্যতে মহাপুরুষ সৃষ্টি করতে পারে না অতীতের কিংবদন্তিদের সম্পর্কে বেখবর গাফেল হয়ে কিং কিংবদন্তির আশা করা যায় না এবং আমরা আরও চাই এই উম্মার সাথে সংযুক্ত হতে কানেক্টেড হতে উম্মার একটি অংশ হতে বিচ্ছিন্ন কোন জাতি বা ব্যক্তিতে আমরা পরিণত হতে চাই না আমরা যদি উম্মার প্রতি কোনো ব্যথা বা দরদ অনুভব না করি এটা প্রমাণ করে আমরা আসলে তাদেরকে নিজেদের অংশ বলে মনে করছি না কাশ্মীরের মুসলিমদের দুঃখ আহ চেচিনিয়ার মুসলিমদের দুঃখ ফিলিস্তিনের মুসলিমদের দুঃখ বার্মার মুসলিমদের দুঃখ এটা যদি আমরা দরদ অনুভব না করি সত্যিকার অর্থে আমরা তাদের অংশ বলে নিজেদেরকে মনে করছি না দেহের কোনো একটা অংশে আঘাত লাগলে যদি আমরা ব্যথা না পাই তাহলে সেই অংশকে আমরা অকেজ বা সেই অংশকে আমরা কেটে ফেলি দেহের কোনো একটা অংশে আঘাত লাগার পর যদি আমরা ব্যথা না পাই আমরা ধরে নিই যে দেহের সেই অংশটি অকেজো হয়ে গেছে সেটা কেটে ফেলতে হবে একইভাবে আমরা মুসলিমদের সম্পর্কে না জানার কারণে এই উম্মাকে বিভক্ত করে ফেলেছি প্রত্যেকে ভিন্ন জাতীয়তাবাদের মধ্যে নিজেদের পরিচয় খুঁজছি এবং আমরা আত্মসম্মানকে পুনরুদ্ধার করতে চাই যা পেতে চাই সেটা হচ্ছে একটা আইডেন্টি নিজেদের পরিচয় এবং আমরা এই উম্মার সাথে সংযুক্ত হতে চাই এবং আমরা যা এড়াতে চাই সেটা হচ্ছে শেখর কাটা হওয়া এবং আমরা চাই না যে আল্লাহ আমাদেরকে যেন বদল করে দেন এটা আমরা চাই না বরং আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই আল্লাহ মহামতাল্লাহ বলেছেন যে হে মোমিনগণ তোমাদের মধ্যে যে নিজের ধর্ম থেকে ফিরে যাবে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে সুতরাং আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি নিজেদের ইতিহাস সম্পর্কে না জানি হয়তো আল্লাহ আল্লাহ না করুক তিনি আমাদেরকে অন্য জাতির মাধ্যমে বদল করে দিবেন এবং ইতিহাস জানার মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে একই কাজ আমরা বারবার করতে চাই না আমরা জানতে যাই যে আমাদের পূর্বের লোকেরা তারা আমাদের জন্য কতটুকু পথ সামনে এগিয়ে দিয়ে গেছেন অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ না করলে আমরা একই ভুলের পুনরাবৃত্তি করব পশুরা অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না কুফাররাও অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না শুধুমাত্র মুসলিমরাই অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে থাকে এবং ইতিহাসের মাধ্যমে আমরা লাভ করতে পারব একটি মডেল অতীতে মুসলিমরা যেভাবে যেই পদ্ধতিতে কাজ করে সফলতা অর্জন করেছেন আমাদেরকেও সেই পথে কাজ করা উচিত এবং ইতিহাস সর্বোত্তম সতর্কবার্তা শুধু কথা নয় ইতিহাসের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারি ইতিহাসের বীরদের সাথে তাদেরকে পরিচয় করে দিতে পারি এবং যে ব্যক্তি জানে না তাকে আজীবন শিশু হয়ে থাকতে হয় এবং সে অনুকরণ শুরু করতে পারে। ইতিহাসের মাধ্যমে আমরা দেখতে পাই যে শত্রু মিত্র সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি একজন মুসলিম একজন মুমিন কখনো একই গর্ত থেকে দুইবার দ্বংসিত হতে পারে না যদি আমরা ইতিহাস না জানি অতীতের শত্রুদেরকে বন্ধু ভেবে বারবার তাদেরকে গ্রহণ করব এবং তারা পেছন থেকে আমাদেরকে ছুরিকাঘাত করে হত্যা করবেদমাহ সুবাহ